ইনাম যদি হারাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু বিবেচনা করাটাই আপনার জন্য উচিত যে মানে এমন লোকের সাথে শরীর না হওয়া অংশীদার না হওয়া যে ব্যক্তির আয়ের ব্যাপারে সন্দেহ রয়েছে আর এখানে তো আপনি নিশ্চিত হয়েছেন যে তার আয় কি হারাম সুতরাং সেক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে হারাম ইনকাম যা রয়েছে তার সাথে শরিক না খাওয়াটাই হচ্ছে উত্তম করছন্ধনে তবে কোরবানি হয়ে যাবে